আসসালামুক রকা বসমি রহমা আলহামদুলিলামমিন ওসলা সঈদুলমুরসলি নবী না মোহাম ও আজমাইন سقلت في আলী والأرض لا تأتيكم إلا সকুল আল্লাপাক করছেন সুরায় আরাফের আয়াত নম্বর একশো সাতাশিতে হে নাবি তোমাকে লোকেরা জিজ্ঞাসা করে কেয়ামতের দিবস সম্পর্কে বিচার দিবস সম্পর্কে যেই দিন চূড়ান্ত ফয়সালা হবে আল্লাহ পাকের পক্ষ থেকে হক বাতিলের মাঝে ভালো মন্দির মাঝে এবং প্রত্যেককে পূর্ণমাত্রায় বদলা দেওয়া হবে আয়া নামুর সাহা এই ক্যামত কখন সংগঠিত হবে আল্লাহাক বলছেন কুল হে নবী বলে দাও এর চূড়ান্ত জ্ঞান একমাত্র আমার প্রতিপালক আল্লাহর কাছে রয়েছে আমি জানি না বসেছিলেন মসজিদ নব্বিতে জিবরাইল আলী সাল্লাম এসে মানুষের রূপ ধরে কয়েকটি প্রশ্ন করেছিলেন তার মধ্যে একটি প্রশ্ন করেছিলেন যে আকবরনি আনি সাহ ক্যামত সম্পর্কে বলুন তো কখন তা সংগঠিত হবে কখন তা সংঘটিত হবে সেই সময় নবিয়া করিম যাকে জিজ্ঞাসা করা হয়েছে না আল্লাহ বলে একমাত্র আমার প্রতিপালকের কাছে সংগঠিত হওয়ার সময় সম্পর্কে তিনি ছাড়া আর কেউ সত্য কথা প্রকাশ করতে পারেনা আর এই ক্যামতের বিষয়টি আসমান এবং জমিনে অত্যন্ত একটি কঠিন বিষয় আল্লাপাক ইল্লা বাগতা। এই ক্যামত তোমাদের কাছে আসবে আকস্মিক ভাবে হঠাৎ করে আল্লাপাক আরো বলছেন কাহ না হাফিউন আনহা হে নবী তোমাকে লোকেরা জিজ্ঞাসা করে এই ক্যামত সম্পর্কে এমন ভাবে জিজ্ঞাসা করে যে মনে হচ্ছে যে তুমি আগ্রহ সহকারে এটার খোঁজে ব্যস্ত রয়েছ যে তোমার কাছে হয়তো এর সংবাদ রয়েছে كل هذا النبي قال إنما علمها إن الله إرچوڑاً تو گيان أك مطره الله پاك نكو ترويه چه ولكن أكثر الناس لا يعلمون تبه أده كنك شمانوس شا ٹھئك كتا جانينا جار فالي نجير خطي نجير كوري تحقي الله پاك ارشاد قوشن قل لا أملك لنفسي نفعا ولا ضرا إلا ما شاء الله ولو كنت عالم الغيب لستكثرت من الخير وما مساني السوء إن أنا إلا نذير وبشير لقومي يؤمنون মহান আল্লাহ বলছেন হ্যাঁ নবী তুমি বলে দাও যে উপকার অপকার ভালো করা ক্ষতি সাধন করার কোনো কিছুই ক্ষমতা রাখি ইল্লা মাশাআ আল্লাহ তবে আল্লাহ যেমনটা চান নবী করিম সাল্লা সাল্লামকে আল্লাহ পাক ভালো মন্দের ক্ষমতা দেননি যে ইচ্ছা করলে নিজের জন্য কল্যাণ সঞ্চয় করে নেবেন ইচ্ছা করলে তিনি নিজের যে ক্ষতির আশঙ্কা রয়েছে তা থেকে আত্মরক্ষা করে নেবেন এই ক্ষমতা তাকেও দেওয়া হয়নি আল্লাহ পাক ঘোষণা করতে বলছেন ওয়ালাউ কন্তু আয়লামুল গাইব আল্লাহ পাক বলছেন যে হে নাবি তুমি বলে দাও যে আমি যদি অদৃশ্যের কথা জানতাম লাস্তাকসার তমিন আল তাহলে আমি কল্যাণ একত্রিত করে নিতে পারতাম মঙ্গল সঞ্চয় করে নিতে পারতাম তাহলে আমার ভালো আর ভালোই হইতো অমা মাসানিয়া সু আর কখনও আমাকে বিপদ আপদ স্পর্শ করতে পারত না আমার ওহে দাঁত ভাঙত না আমার মাথা জখম হইতো না তাই ফেগিয়ে আমাকে ক্ষতিগ্রস্ত হইতে হইতো না আহত হইতে হইতো না এই রকম ধরনের কোনো আপদ বিপদ আসতো না আমার সাথী সঙ্গীদের ওপর কোনো বিপদ আপদ আসতো না তাদেরকে আমি সতর্ক করে দিতাম আল্লাহ পাক বলছেন যে ইন আনা নজিরু অনুন হে নাবি তুমি বলে দাও যে আমি একমাত্র একজন সতর্ককারী এবং সুসংবাদদাতা ওই সব লোকের জন্য ওই জাতির জন্য যে জাতি হচ্ছে বিশ্বাসী তাহলে নবী করিম সাল্লা ইসলামকে দিয়ে আল্লাহ ঘোষণা করে দিচ্ছেন যে নবী করিম সাল্লাহিসাল্লাম অদৃশ্যের কথা জানেন না তার কাছে এমন কোনো ক্ষমতা নেই এমন কোনো চাবি নেই যে চাই চাবি দিয়ে অদৃশ্যের দ্বার খোলে তিনি অদৃশ্য সম্পর্কে সব কিছুই জেনে নেবেন আল্লাহ পাক এর সাদ করেছেন হুয়াল্লাজি খালাকুমসি ওয়াহেদা আল্লাহ সেই সত্তা যিনি তোমাদেরকে এক ব্যক্তি হতেই সৃষ্টি করেছেন অর্থাৎ আদম আলি ইসালাম থেকে সৃষ্টি করেছেন প্রত্যেক মানুষকে ওজা আলমিন হাজাউজাহা আর তার থেকে তার স্ত্রীকে পাক সৃষ্টি করলেন লেয়াসকোনা এলিহা জাতি করে তার কাছে শান্তি হাসিল করতে পারে ফালাম্মা তাকা হামালাত হামলান খাফিফা মানুষকে আল্লাপাক এইভাবে সৃষ্টি করলেন প্রথম মানুষ আদম এবং হাওয়া আলি হেমা সালামের মাধ্যমে তারপর আল্লাহ ফাক রব্বুল আলামিন এমন একটি নিয়ম নীতিমালা নির্ধারিত করলেন যে পুরুষ এবং নারীর মিলনে প্রজন্ম বাড়বে তাই আল্লাহফাক বলছেন ফালাম মাতাকা সাহা তারপরে যখন কোন স্বামী তার স্ত্রী সাথে মিলন করল হামালাত হামলান খফিফা তখন হালকা গর্ভধারণ করল। প্রথম দিকে পেটে যখন গর্ভধারণ করল তখন সেটা শুক্রবিন্দুর আকারে কিছুদিন থাকলো। তারপরে জমাট বাঁধা রক্ত হইল তারপরে গোস্তের পিণ্ডে পরিণত হইলো এই সময়গুলিতে হালকায় থাকলো তারপরে ধীরে ধীরে যখন সেই বাচ্চা বড় হইতে শুরু হইল ফালাম্মা আসকালাত যখন ভাড়া ক্রান্ত হয়ে গেল সেই মহিলা দা আওয়াল্লাহ রব্বাহ তখন স্বামী স্ত্রী উভয়ে তাদের রব আল্লাহ পাকের কাছে দোয়া করল লাইন আতাই তানা সালেহান যদি আল্লাহ তুমি এই ছেলেকে শারীরিক দিক থেকে এবং স্বভাবের দিক থেকে সৎ করে দাও এবং সুস্থ করে দাও সুন্দর করে দাও লানা কুনান নান্ন মিনাশাহ কেরিন তাহলে অবশ্যই অবশ্যই আমরা যারা শুক্রগুজার তাদের অন্তর্ভুক্ত হয়ে যাব আমরা সুক্রিয়া জ্ঞাপন করব ফাল্মা আতাহমা সালেহান যখন আল্লাহ পাক তাদেরকে এক সুস্থ এবং সুন্দর সন্তান দান করলেন যা লাহু সোরা কাফিমা আতাহমা যা আল্লাহ পাক তাদেরকে দান করলেন তাতে তারা শরীর করে ফেলল অংশীদার স্থাপন করে ফেললো আল্লাহ পাক রাব্বুল আলমীর আদম আর হাওয়া আলী সালাম সম্পর্কে বলা হয়নি যেমন কিছু তফসিরকে দাবাদিতে এরকম তফসির রয়েছে যে তারা ছেলের নাম এমন রেখেছিলেন যেই নামটাতে যেন জিনের নাম বা শয়তানের নাম এসে এই রকম তথ্য আসলে ঠিক নয় বরং যে কোনো ওইসব মানুষ যারা শির করে ফেলে তাদের সম্পর্কে বলা হয়েছে যে যখন ছেলে মেয়ে হয় তখন আল্লাহ ছাড়া অন্যের আস্থানায় চলে যায় আল্লাহর দরবার বাদ দিয়ে অন্যের আস্থানায় চলে যায় সেই ছেলেকে নিয়ে অথবা অন্যের জন্য কিছু মান্যত করে ফেলে অন্যকে সন্তুষ্ট করার জন্য কিছু পেশ করে থাকে তাদের সম্পর্কে এই কথা আল্লাহ আল্লাপাক বলেছেন ফাত্লাহ আম্মা ইয়ুসে কোন তারা যে সির করে থাকে তার থেকে আল্লাহ পাক রব্বুল্লা আলমিন বড় ঊর্ধ্বে আল্লাহ পাক আরো এরশাদ করেছেন আয়ুস ইখলাকুন। তারা এমন কিছুকে আল্লাহ আল্লাপাকের অংশী বানিয়া থাকে যে সব কোনো কিছুই সৃষ্টি করতে পারে না কোন ব্যক্তি কি বলতে পারবে যে যেসব তাদের উপাস্য রয়েছে মন গড়া তার সেসব কোনো কিছু সৃষ্টি করতে পারে কোনো কিছু সৃষ্টি করতে পারে না অহম ইউলা কোন বরং তারা কে আল্লাপাক সৃষ্টি করেছেন তাদেরকে আল্লাহ পাক রব্বুল্লা আলমিন সৃষ্টি করেছেন ওয়ালা ইয়াস্তা ওন আলহ নাসরান আর আরনা তাদের সাহায্য করতে পারবে যে সব লোকেরা শির করে থাকে এবং সেসব মাবুদকে দেখে থাকে আহ্বান করে থাকে আল্লা ছাড়া অন্যের দরবারে গিয়ে হাজারি দিয়ে থাকে তারা না তাদের সাহায্য করতে পারবে আর না নিজেরই সাহায্য করতে পারবে নিজেরও ক্ষয়ক্ষতি দূর করতে পারবে না ওয়াই ও হোম এল আল হুদা বেউকুম আর আল্লাহ পাক বলছেন যে হে নবী তাদেরকে যদি সঠিক পথের দিকে আহ্বান করো তাহলে তোমার তারা অনুসরণ করবে না সুন আলীকুম তোমাদের জন্য সমান আহম আম আন্তুম সামেতুন তাদেরকে সৎ পথের দিকে আহ্বান করো অথবা নীরব থাকো তারা তোমাদের অনুসরণ করবে না এবং তোমাদের কথা শুনবে না আল্লাহ পাক এর সাদ করছেন ইন্নাকুম ফাল সাদ নিঃসন্দেহে আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে তোমরা ডেকে থাকো যাদের কাছে দোয়া করে থাকো যাদের কাছে ফরিয়াদ করে থাকো আল্লাহ বলছেন এ বাদুন আমসা আলু তোমাদের মতোই তারা আমার বান্দা আল্লাহ পাকের গোলাম এবং আল্লাহ আল্লাপাকের সৃষ্টি ওহ তাদেরকে ডেকে দেখো ফালিয়াস্তা জিবুল হক তারা তোমাদের ডাকে দিক দেখি তোমাদের ডাক শোনুক দেখি আর শোনে তোমাদের উপকার করুক দেখি ইনকুন্ম সাদে কেন তোমরা যদি সত্যবাদী হও আল্লাহাক অন্য আয়তে বলেছেন যে ওরা শোনে না ইন ওহম লায়াসমা দা আহুম তোমরা যদি ডাকো তোমাদের ডাকে তারা ডাক প্রথম শোনেই না ওয়ালাউসামেউ আর যদি শোনেও নেই ধরে নিলাম মাস্তা যা বোল তাহলে তোমাদের ডাকে কখনও সাড়া দিতে পারে তোমাদের কোনো উপকারে আসতে পারে না ওয়া ওমাল কেয়ামাতিয়া ফোরুনা বেশির কেকুম তোমাদের এই ভ্রান্ত মতবাদের যে ধর্ম ছিল তোমরা যে মন গড়া জিনিস তোমরা তৈরি করে নিয়েছিলে এবং আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ডাকছিলে অন্য দরবারে অন্য রাস্তা নিয়ে যাচ্ছিলিলে তারা তোমাদের এই শিরকে অস্বীকার করবে যে আমরা এদেরকে বলিও করতে আর আমরা জানিও না এদের সম্পর্কে আল্লাহ আকের সাদ করছেন আল্লাহম আর জুন ইয়াম সোনা বিহা তাদের কি পা আছে যা দিয়ে চলে যে সব প্রতিমা পুতুলের এরা উপাসনা করে তাদেরকে ডেকে থাকে তাদের কি পা আছে অথবা মৃত যাদেরকে ডেকে থাকে যারা দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে আহ্বান করে থাকে তাদের কাছে কোনো দরখাস্ত করে থাকে তাদের পায়ে এই ক্ষমতা আছে যে চলবে আমলাহুম আইদিন দিন ইয়বতে বিহা অথবা তাদের হাত আছে বা হাতে ক্ষমতা আছে যা দিয়ে তারা কোনো কিছু ধারণ করবে আমলাহুম আয়ন তাদের চক্ষু খোলা আছে অথবা সেই চোখে দৃষ্টিশক্তি আছে ইউব সিরুণ আহা তা দিয়ে দেখবে আমল আজানু ইয়াসমাউন অথবা এসবের কান আছে শ্রবণ শক্তি আছে যা দিয়ে এরা শুনবে যারা মৃত তারাও শোনে না আর যে সব নিজের হাতে গড়ে তৈরি করে প্রতিমা পুতুলের উপাসনা হচ্ছে তারাও আমার বিরুদ্ধে তোমরা ষড়যন্ত্র এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের আলোচনার দিকে ফিরে আসছে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 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 হাদিস প্রতি সোমবার ও মঙ্গলবার রাত 10:30 টায় পুনঃপ্রচার সকাল 9টায় বাংলাদেশে পিএস টিভি বাংলায় ডক্টর জাকিদের আন্তরিক বার্তা ইসলামিক বুম ইসলাম এসেছে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 বিশ টিভি বাংলা মানবতম সমাজ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 শাহিদুল্লাহ খান মাদন ডক্টর কি কি আছে মমিনের দায়িত্ব জানার জন্য দেখুন আকিদা পরবর্তী অনুষ্ঠান পিএস টিভি বাংলা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফ এর আয়াত নম্বর 196 তে ইরশাদ করেছে ইন্না ওয়ালি ই আল্লাহু লযী নযযাল আল কিতাবা হুয়া ইতাওয়াল্লাস সলিহিন মহান আল্লাহ ইরশাদ করছেন যে হে নবী তুমি বলি দাও এখানে জানো পূজহ রয়েছে আল্লাহের রসুলাম বলছে নিঃসন্দেহে আমার পৃষ্ঠপোষক আমার অভিভাবক আমার বন্ধু একমাত্র আল্লাহ নাজ্জাল আল কিতাব যে সত্তা কিতাব নাজিল করেছেন পূর্ণাঙ্গ জীবন বিধান নাজেল করেছেন আল কোরআনুল করিম নাজেল করেছেন সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য এবং তার প্রত্যেকটি বিধান প্রত্যেক মানুষের জন্য মেনে চলা আবশ্যক ওয়া ও্লা সালহীন এবং সেই আল্লাহ সৎ কর্মশীলদের অভিভাবকত্ব গ্রহণ করে থাকেন যারা সৎ লোক যারা ভালো মানুষ তাদেরকে আল্লাহ পাকরা ভালোবাসেন তাদের আল্লাহ পাক পৃষ্ঠ পোষক হয়ে থাকেন এবং তাদের আল্লাহ পাক রক্ষণাবেক্ষণ করেন হেফাজত করেন মহন আল্লাহ এর সাদুন আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে তোমরা ডেকে থাকো যাদেরকে আহ্বান করে থাকো আজ যে সব বস্তু বা ব্যক্তির কাছে মৃত হোক অথবা জীবিত হোক তোমরা ফরিয়াদ করে করে থাকো থাকো উদ্ধার কামনা বিপদ আপদ থেকে। তারা তোমাদের সাহায্য করতে পারে না কখনো ভাষায় ঘোষণা করছেন যে যাদের কি আল্লাহকে বাদ দিয়ে মানুষ ডাকে তারা কখনো তাদের সাহায্য করতে পারে না কারো সাহায্য করতে পারে না কি নিজেরও সাহায্য করতে পারে না ওয়ালা আনফু সাহমিয়ান শরুন কি তারা নিজেদেরও সাহায্য করতে পারে না যারা দুনিয়া থেকে চলে গেছে মৃত হয়ে গেছে ইহকাল থেকে পরকালে ত্যাগ করেছে তারা নিজেদেরও কোনো উপকার করতে পারে না যদি আল্লাহ পাকবুল্লা আলমী তাঁর রহম্মত দিয়ে তাদেরকে ঢেকে না নেন নবী করিম এমন কি তার জাত সম্পর্কে তার ব্যক্তিত্ব সম্পর্কে বলছেন কোনো ব্যক্তি দুনিয়ার আল্লাহ রহমত ছাড়া জান্নাতে যেতে পারবে না সে নিজের শুধু কর্ম দিয়ে ওয়াল্লাহ আনা এমন এমনকি আমিও ইল্লা গম্মাদি আল্লাহ বে রহমাতে মিনহু অফাদল তবে আল্লাপাক যদি তার রহমত আর অনুগ্রহ দিয়ে আমাকে ঢেকে নেন মহান আল্লাহ বলছেন যে ওয়াইন তাদ ওহম এল আল হুদ আল্লাহ রাহমা এলাইক অহম সরুন আর তাদেরকে যদি সঠিক পথের দিকে আহ্বান করো তাহলে তারা শোনবে না এমন সোনা শুনবে না যে সোনায় তাদের উপকার আছে শুনতেই চাইবে না আর যদি কখনো কানে সে আওয়াজ পৌঁছে যায় শোনে তাহলে সেই কথার উপর ভ্রুক্ষেপ করবে না তার দিকে ফিরে আসবে না ও তারা আহম এনুণ এলেইকা এবং তাদেরকে দেখবে যে হে নাবি তোমার দিকে তারা তাকিয়ে দেখছে অথচ অহম লাইব সেরুণ তারা আসলে অন্তর্দৃষ্টি দিয়ে দেখে না এই জন্য তোমাকেও চিনতে পারে না তোমার রবকেও চিনতে পারলো না তোমার প্রতি নাজরকিত কিতাবকেও চিনতে পারলো না আল্লাহ পাক বলছেন ফজিল আফোয়া ওয়র বিল ওরফ আরিদানিল জাহেদিন হে নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম তুমি মার্জনার অবলম্বন করো ফজিল আফওয়া তোমার নীতি হবে মানুষকে মার্জনা করে দেওয়া মাফ করে দেওয়া ও বিল ওরফ এবং ভালো কাজের আদেশ দেবে মানুষকে ভালো কাজের জন্য উপদেশ দেবে ও আরেদ আনিল জাহেলিন এবং যারা মূর্খ জাহিল তাদের থেকে এড়িয়ে চলবে তাদের থেকে মুখ ফিরিয়ে নেবে তারা যদি তোমার ক্ষতিও করে তারা যদি তোমার সাথে বেয়াদবি করে তবুও তাদের প্রতিশোধ গ্রহণ করবে না বরং তাদের থেকে ওয়াইজা খা তাহমুল জাহিল উ নাকাউলসাল্লামা আল্লাহর যে নেক নেকবান্দা দয়াবান রহমানের বান্দা তাদের গুণাবলী উল্লেখ করেছেন আল্লাহকরাবুল আলামিন সুরায়ে ফুরকানের শেষ দিকে যে ওয়াইজা খাতাবাহমুল জাহেলুন জাহেল মূর্খ লোকেরা যদি তাদের সাথে সম্বোধন করে তাদেরকে এমন কোনো কথা বলে যেটি তাদের জন্য সমীচীন ছিল না তাদের জন্য বলা এইরকম উচিত ছিল না তাহলে বলে যে সালাহ তোমাদের থেকে আমরা নিরাপদ থাকতে এই ক্ষেত্রে কোনো রকমের প্রতিক্রিয়া দেখাই না আল্লাহ পাক বলছেন ওয়াইমাই আনজাগান শায়তান ফাস্তাজ বিউন আলিম আল্লাহ পাক বলছেন আর যদি শয়তান কোনো রকমের উস্কানি দিয়ে তোমাকে প্ররোচিত করতে চায় শয়তান মানুষের অন্তরে পশওয়াশা কুমন্ত্রণা দে আর এই রকমের উস্কানি দিয়ে যদি তোমাকে বিভ্রান্ত করতে চায় আর প্ররোচিত করতে চায়। হাস্তা বিল্লাহ বিল্লা আল্লাহ পাক বলছেন যে হে নাবি তুমি আল্লাহর আশ্রয় কামনা করে নাও ইন্না হুসামিন নিশ্চয়ই আল্লাহাক সব কিছু শোনেন এবং সবকিছুই জানেন ইজা মসাহ আল্লাহাক বলছেন নিশ্চয় ওই সব লোকেরা যারা আল্লাহকে ভয় করে যারা সংযত জীবনযাপন করে ইজা মসাহমদ তোয়াইফ উম্মিনা শয়েতান যদি তাদেরকে শয়তানের পক্ষ থেকে কোনো কুমন্ত্রণা স্পর্শ করে অর্থাৎ তাদের মনে যদি কোনো কুমন্ত্রণা জাগে খারাপ কাজের কথা ভেসে উঠে তাজাকু চট করে আল্লাহকে স্মরণ করে তারা দ্রুত আল্লাহফাক রাব্বুল কে শরণ করে ফয়েদ আহম তখন তারা ইমান চক্ষু দিয়ে দেখতে পায় তখন তাদের ইমান চক্ষু খুলে যায় যার ফলে তারা পাপ থেকে অন্যায় কাজ থেকে বেঁচে থাকে আর কখনও যদি পদস্খলন ঘটে দ্রুত আল্লাহর দিকে ফিরে এসে সংশোধন করে নেই ওয়াইকান আহম ফিল গাই সুম্মালুক আল্লাহ আল্লাহফাক বলছেন কিন্তু তাদের যে সাথী সঙ্গীরা রয়েছে তাদের যে সাথী সঙ্গীরা রয়েছে ইয়ুদ্দু নহমফিল গাইয়ে তাদেরকে তাদের ভ্রান্ত পথে আরো বাড়িয়ে দেই। কাফের মুনাফিকরা রয়েছে এদেরকে শয়তান আরো বেশি তাদের বিভ্রান্তি বাড়িয়ে দেয় আরও তাদেরকে পাপে লিপ্ত করে সোম্মা লায়ক শেরুন পথ পর তাদের সম্পর্কে কোনো রকমের ত্রুটি রাখে না আল্লাপের সাদ করছেন ওয়াইজা লম তা হা যা মির ওহুদ ওয়ারহমাত করছেন যে হে নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম এই তোমার জাতি যাদের কাছে তুমি ইসলামের দাওয়াত নিয়ে এসেছ তাদের কাছে যদি কোনো নিদর্শন তুমি না নিয়ে আসো তাদের কাছে যদি কোনো মো যে যা অলৌকিকত্ব না পেশ করো তখন তারা তোমাকে বলে থাকে তাহা হে মোহাম্মদ সাল্লা সাল্লাম তুমি নিজের পক্ষ থেকে তা বাছাই করে কেন নি আসনি মা হা এলাই আমি রব্বি হে নবী তুমি বলে দাও যে আমি মজেজার ক্ষমতা রাখি না অলৌকিক কোনো ঘটনা কোন কিছু আমি নিয়ে এসে তোমাদেরকে দেখাবো এটা আমার ক্ষমতার বাইরে রয়েছে আর এটা আমার কাজও নয় এটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিনের কাজ একমাত্র আল্লাহপাকের হাতে কোন নবীর হাতেও নাই যে নিজে থেকেই নিজ ক্ষমতায় দেখিয়ে দেবেন বরং এটি হচ্ছে একমাত্র আল্লাহ পাকের ক্ষমতাধীন ওই রকমই আল্লাপাকের নেকান্দা যারা নবীর রসুল নয় কিন্তু আল্লাহ পাকের নেকবান্দা সিদ্দিক সলিহীন সৎকর্ম সেই আল্লাহ পাকের বলি এবং সত্যিকার অর্থে পাকের বলি তাদের কারামত কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে কিন্তু কারামতের নামে সিরকবিদাতের ছড়াছড়ি রয়েছে এবং কারামতের নামে তিলকে তাল করা হয়েছে এটি হচ্ছে একটি ঝুঁকিপূর্ণ রাস্তা যে রাস্তা দিয়ে অনেকেই শিরকে লিপ্ত হয়েছে এই উম্মতের পক্ষান্তরে আমরা এই ক্ষেত্রে বাড়াবাড়ি করবো না আল্লাহফাক বলছেন যে হে নাবি তুমি বলে দাও ইন না মা আত্মাবে ইউ হা এলইয়া আমার কাছে যা ওহি করা হয় তার আমি অনুসরণ করি আসমান থেকে যা আমাকে আদেশ নিষেধ আসে তার অনুসরণ করি তাই আমি মেনে চলি মির রব্বি আমার রবের পক্ষ থেকে হাঁ যা বাসা এরমিরব্বিক এই হচ্ছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে আলো উজ্জ্বল আলো আল্লাহফাক রব্বুল আলী পাঠিয়েছেন ও হুদান এবং হৃদায়ত দিক নির্দেশনা ও রাহমতুল্লি কৌমি ইউ মেনুন আর যারা বিশ্বাসী জাতি তাদের জন্য রহমত স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলমিন এ ওয়াহিকে আমাদের জন্য জ্যোতি উজ্জ্বল জ্যোতি বলে উজ্জ্বল আলো বলে আখ্যায়িত করেছেন এবং এ ওয়াহির মাধ্যমে আল্লাহ পাক অসংখ্য মানুষকে সঠিক পথের দিশা দিয়েছেন এবং গন্তব্যস্থান আল্লাপাক পৌঁছেছেন এবং প্রত্যেক জাতিকে আল্লাপাক সতর্ক করেছেন এ ঐশী বাণী দিয়ে আল্লাহ ফাকরব্বুল আলমিন যা নাজিল করেছেন আম্বিয়া রসুলগণের উপর এবং তাতে রয়েছে রহমত বিশ্বাসীদের জন্য পক্ষান্তরে যারা অবিশ্বাসী তাদের জন্য তাতে রহমত নেই বরং তাতে তাদের জন্য জহমত বিপদ রয়েছে আল্লাহ পাক রাব্বুল আলমিন এরশাদ করছেন ওয়াইজা করিয়ালেতু আল্লাহ কুমতুরাহমন যখন কোরআনের তেলাওয়াত হয় তখন তোমরা মনোযোগ সহকারে শোনো ওয়ান সেতু এবং নীরব থাকো লা আল্লাহ কুমতুরাহামুন তাহলে তোমাদের উপরে দয়া করা হবে আল্লাহ পাক দয়াবান হবেন এই আয়াত ওই ক্ষেত্রে নাজুল হয়েছিল যখন মক্কার কাফেররা যেহেতু সুরা আরফ মক্কি সুরা مكر كافرরা বলতো وقال الذين كفروا لا تسمعوا لهذا القران والغاوا فيه لعلكم تغلبون كافرরা বলতো মকাই যেই কুরআন শুনিও না এতে জাদু রয়েছে ওয়ালগাউ ফিহি যখন কুরআনের আওয়াজ আসবে তখন তোমরা হইচই চিৎকার করবে যাতে করে তোমরা জিততে পারো আর তোমরা হেড়ে না যাও আল্লাহ পাক মুমিনদেরকে আরবিপরি আদেশ করলেন যে তোমরা কুরআন যখন তেলাওয়াত হবে তখন মনোযোগ দিয়ে শুনবে এবং নীরব থাকবে তাতে আল্লাহ পাকের দয়া হবে হে কাফিররা তোমরা শোনো তোমরা চিৎকার করতে বলছো তোমরা কোরআন শুনতে বাধা দিচ্ছ বরং তোমরা কোরআন শোনো এবং চুপ থাকো মনোযোগ সহকারে এত শ্রবণ করো তাহলে আল্লাহ আল্লাহাক তোমাদেরও দয়া করবেন তোমাদের অন্তরকে খুলে দেবেন এবং তোমাদেরকে সঠিক পথ দেখাবেন কেউ কেউ এই আয়াতকে পেশ করেছেন যে এমামের পিছনে এমাম যখন জোরে তেলাওত করবে তখন সুরাফাতেহা এমামের পিছনে মোক্তাদিরা পড়বে না এই ক্ষেত্রে কিন্তু নবী করিম সাল্লা সাল্লামের যেহেতু শহীহাদিস প্রত্যেকটি শাহিহাদিসের কিতাবে রয়েছে যে আলাহ সাল্লাহ তালে আল্লা ফাতেহাতিল কিতাব যে ব্যক্তি সুরাফাতেহা পড়ে না তার নামাজ হয় না সুতরাং এটি প্রত্যেকটি মুসল্লির ক্ষেত্রে প্রযোজ্য এই হাদিস যে সুরাফাতেহা ছাড় নামাজ হয় না সে এমাম হোক অথবা একাকি নামাজই হোক অথবা মুক্তাদি হোক নামাজে সে উচ্চ কেরাতের নামাজ হোক অথবা মনে মনে তিলওয়তের নামাজ হোক সুতরাং সতর্কতা হচ্ছে যে যে কোনো অবস্থায় নামাজে মুক্তাদি হলেও সুরাফাতে পিছনে পড়ে নেবে যেমন আবু ইহা রাজি আল্লাহতাল বলেছেন ইকরা বিহা ফিনা মনে মনে পড়ে নাও الله أقول لك أنه وذكر ربك في نفسك تضرع وخيفة ودون الجهر من القول بالغدو والآصال ولا تكن من الغافلين يا hey نبي تُمار بطيبالوكر کر شرن کروا تُمار موني موني في نفسك تضرعا بنائيه وخيفة ابن بھائي بھیتوه ودون الجهر من القول ابن اوچو شره اوچو شره چيت کار کري نائيب بالغدو والآصال شاقال بکل اي آيات الالوكي شاقال بکل اذكار جرويه چه সে নবী করিম ইসাল্লা থেকে প্রমাণিত যেগুলির পাব্দি করতে নবী সালাম আমাদেরকে পড়া উচিত ওয়াল্লা গাফেলিন এবং হে নবী তুমি যারা গাফিল উদাসীন তাদের দলভুক্ত হয়ে যেও না ওই সব আল্লাহর বান্দারা ফেরেস্তাগুন যারা তোমার রবের নিকটে রয়েছে। অর্থাৎ মালায়কা ফেরেস্তাগুন বেরুনান এ বাদতে আল্লাহাকের এবাদতে কোনো রকমের অহংকার প্রকাশ করেন না ওই সব বেহু না হু বরং আল্লাহ পাখের পবিত্রতা ঘোষণা করেন ওলাহ চদুন এবং একমাতুর আল্লাহকে তারা সেজদা করেন আল্লাহ আমাদেরকে এক আল্লাহকে সেজদা করার তৌফিক দান করেন তার তসবিহ পবিত্রতা ঘোষণা করা যেন তৌফিক দান করেন তার ইবাদত বন্দী সুন্দরভাবে যেন পালন করার তৌফিক দান করেন আল্লাহ মাসেন ইবাদতে সুবাহান রব্বিল্মসলীন আলহামদুলিল্লাহ রবিল যখন থাকে না তখনই মানুষ এই পদক্ষেপ নেয় এটার অনেকগুলো দিক রয়েছে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর जहांगीर बोझने ज्ञान गर्भ आलोचनार मंच कल रे नुन सम्प्रचार सकाल आठ टेषल मदानी चोख जीवर आपदे बाचते चान देख चोख जीवे कुफल शुद्ध पिछटी चोखे कुफल आज रत आप पुन सम्प्रचार सकाल दस टाय बांगल टी बांगल्